السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ইংসল ইংলাহ ইহুদহ লাহু দল হোলা সজ্জিদ নবদন হিবাহী বর্বি নবত وَمَوْلَانَا مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ صلى الله تعالى عليه وعلى آله وآصحابه وآصحابه وبارك وسلم রকম তসলিম কীরকসল্লাহ বসর দায় ইরা যুফা উল্লি মিনশ নি রাজ بسم الله الرحمن الرحيم وَالْعَسْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٌ إِلا النَّذينَ آمَن وَعَامِلُ الصَّادِ حاتِ وَتَوسَوْ وَتَب صَوْوبِ الحَقِّْ وَتَوَ صَوْوبِ الصَّابْر قَالَ النَّبِيُّ صََّ اللَّهُ عَلَيهِ وَسََّّام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن حصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم জালিক মিনহামদুল্লা হি রবিমী اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قلب محمد في القلوب কবরি মহাম্মদিন ফিলকর বলা গলি বয়ানের মাঝে যাদের উঠার অভ্যাস আপনারা জিকির দিব এখন ফাঁকি উঠে যাবেন বয়ান শুরু উঠলে কঠিন ধমক দিব আমি সাথে যাদের এরাই জিকিরের ফাঁকি উঠে চলে যাবেন মাঝখানে উঠার নিয়ত যেন না থাকে মোহ্বতে জিব্বা নারায় জিকির করিলা ইলা ই না ইনা ই ইলা ইলাহ ইন ল হমদ রসুল্লাহল মুহ সতুফিন ফিত লহু মলকুল নি মৌতি অবিল খর্বি কলিল উমা ফিদার দুনিয়া ইলাহা জিউ না ইবা লাহা এলাহ ল ইলা ই না ইহা এলা এল না ই ইহ ইহা এল ইা ইন্না এল ই الله. لا, الله. لا الله لا اله الا الله لا الله محمد رسول الله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 কত کو یہ پائے সূর سورج نے دیا দিয়া আপনি کو یہ پائے গম দু হাজব চিজ কোভি সব দুনিয়া হজব চিজ কোভি সব দুনিয়া মে হুমিয়া কত লো বার نہیں ہو দুহার নেই হো ঐতিহ্যবাহী খিরাঠি বাজার বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তফসিরুল কুরআন মাহফিলের আজ সমাপনী দিন ৩০ নভেম্বর দু হাজার ষোলো অধ্যকারে মহতি মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ জাতির মাথার মুকটুলা হাজরতরম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ বাকেরা শেখিনাণ শাহিন মুরুবেন এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান লতা শ্রদ্ধায় সম্মানিতা মা ও বনেরা দয়াময় অব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শোকর ও সজুত জেমহন রবুল আলমিন এই ফেতনার জন্য আমাদেরকে কবুল করেছেন আওয়াজকে উঁচু করে একাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালীমাতুর শোকর উচ্চারণ করি আলহামদুলিল্লা দরুদ সালাম سيّد المرسلين رحمة للعالمين شفيع المزنبين خاتم النبيين سيّد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم নবুল আরব ও আজাম হবিব আম্বিয়া আশরফুলাম্বিয়া সৈদুলাম্বিয়া শফিএ মহর শাক আকা নাম দার মদীন কাজ দার হজরতুল্লাহ উপর কোরআনে হাকিমের তিরিশ তম শেষের দিকে সুরতুল আসার তেলাত করেছে বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী নবী নবীানবী নবী সবাই পড়ি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয়বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস তিলাবত করেছে আয়াত হাদিসের আলোকে সহিবার মত হিম্মত শক্তি ধৈর্য তৌফিক এখলাস রুহানিয়তের সমন্বয় আল্লাহ পাক দান করুন আমি অল আসরে সুরাটা সবাই জানেন কোরআন শরীফ পড়তে না জানলেও এটা সবার মুখস্থ আছে এই সুরাটার উপরে আজকে আলোচনা করব আপনারা যদি ধৈর্য ধারণ করে দোয়া করেন মা বোনেরাও এই সুরাটা জানেন কিন্তু অর্থ জানেন না এই সুরার ভেতরে কি মহত্ত্ব কি বিশেষত্ব আল্লাহ পাক রেখেছেন এ সম্পর্কে চার মজহাবের ইমামের একজন ইমাম আলাই লিখেছেন শাহমাতি আয়াত আম্মাজান আয়সারদি আল্লাহ তালা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোনো আয়াতও যদি আল্লাহ না দিতেন শুধু এই ওয়াল আশ্রে সুরাটাই দিতেন আর এই সুরার উপরে সারা দুনিয়ার মানুষ যদি জীবনকে পরিচালনা করত আল্লাহ সব ভাইকে জান্ন দিয়ে দিতেন এত পাওয়ার ফুল এই সুর আতুল আসার বয়ানে ঢুকার আগে একটা কমিটমেন্ট নিতে চাই আপনাদের থেকে আমরা বাঙালি চালাক মানুষ তো অভ্যাস বড় বেতাল নামাজ না পড়লে কি হবে দেল ভালো বুঝেন নাই মসজিদে টাকা দেয় না মাদ্রাসায় টাকা দেয় না ওয়াজ মাহফিলে টাকা দেয় না বার বার হিসাব চায় নাই দেশে। যারা টাকা পয়সা দান করেন তারা দোয়া চায় যারা টাকা দেয় তারা কি চায় আর যারা দেয় না তারা কি চায়। আছে চায়নি এই বাঙালি চালাক ভাই জবাব দেন ব্যবধান আছে তো আসতে বিশ হাজার টাকা একাল্লার বান্দা দান করছে এই মসজিদে সে কাগজে লিখে দেশ হাজার টাকা দিলাম মাইকে যেন আমার নাম উচ্চারণ করা না হয়ত না এরম তার সেরা কথা কন ওই লোকটা যদি পাঁচ লক্ষ টাকা দেয় বিন্দু পাবে কিনা আমার সন্দেহ আর এই যে বিশ হাজার টাকা দিল এই ২০ কোটি টাকার সব পাবে শুধু কারণে। তো আমি এজন্য বলছি আপনারা কি বয়ানের শেষ দোয়া করে যাবেন না তার আগে যাবেন হাত দেখা এত আবেগ দেখানোর দরকার নেই এটা বললাম এ কারণে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বয়ান শুনে পাঁচ মিনিটের জন্য বসে দোয়াটা করে যাচ্ছে না এরকম বহু হতাল পরা বহু আছে বড় হজুর মিস্টারি ব্লিজ সে মানুষকে বয়ান শুনতে যতটা বাধা প্রদান না করে তার থেকে দোয়ায় বাধা বেশি প্রদান করে কারণ বাঙালি মানুষ না আর একজনে কণ্ঠের পাগলইস এটা কন্ঠ আছে আর কি আছে না এলেম আছে বলবেন না এলেম টেলেম একেবারে খারাপ না তো জাতিবাই অ্যালার্জি ওলা বলবে এলেম থাকলে কি হবে আমলের খবর আছে আপনি যদি বলেন একেবারে আমলও খারাপ নয় এলার্জিওয়ালা জাতিবাই বলবে আমল থাকলে কি হবে বেশি দিন টিকবে না এলার্জি নাই আপনাদের মধ্যে না থাকলে আমগ মতো জাতিবাইদের ভেতর আছে এরা গিবৎ না করলে পিছনে কিছু দোষ না বললে এদের পেট ঠান্ডা হয় না এদের নামটা মুনাফিকের খাতায় না লেখা পর্যন্ত এদের ঘুম হয় না তো কবিরা গুনা তো সারা রাত ওয়ার্শ শুনলেও ফায়দা নাই দোয়া এজেই ফায়দা এজন্য ইবলিজ ওয়ার্শ শুনতে বাধা বেশি দেয় না ওয়ার্স শোনার পরে মানলেও পারো না মানলেও পারো তবে দোয়া করবি না কারণ দোয়া করলে এক হুজুরের আমিন কবুলায় গেলে সবার গুনা মাফ এই জন্য দোয়ায় বসতে দেয় না এজন্য দেখবেন দুই ঘন্টা বয়ান শুনে যেই বলি দোয়া হবে উঠা চলে যায় কপাল পোড়া সেক্ষেত্রে আমি আবারও বলছি আপনারা কি বয়ান শুনে দোয়ার আগে যাবেন না দোয়াটা করেই যাবেন দেখবো আজকে কার কপাল ভালো আর কার কপাল পোড়া আল্লাহ সব ভাইকে কবুল করেন ওয়াল আসর সময় ওয়াও এটা শপথের জন্য আস আল্লাহ বলেন আমি শপথ করে বলছি সময়ের আপনারা আমাকে জবাব দেন সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না মানে আল্লাহর কতল কোটি টাকার ক্ষতি হবে পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে মানে আল্লাহর কত লাভ হবে আল্লাহর কোন লাভ ও নাই লাই তো শপথ করার দরকার কি আল্লাহ না মানলে নাই আল্লাহ শপথ করলেন কেন বহু জবাবের একটি জবাব হলো আল্লাহ পাক মুমিনের অন্তরকে সান্ত্বনা দিচ্ছেন অন্তরের প্রশান্তির জন্য আর কথাটাকে আরো মজবুত সন্দেহের লেস মাত্র যেন না থাকে দৃঢ়তা তৈরির জন্য এবং শপথ করেছেন খুব দামি দামি জিনিসের সাথে আর শপথের পরের যেই কথাটা এটা আরো দামি দুনিয়াতেও মানুষ শপথ করে দামি জিনিস ছেলের মাথায় হাত দিয়ে শপথ করে বলছি মায়ের মাথায় হাত দিয়ে বলছি মা বড় অমূল্য সম্পদ সন্তান বড় অমূল্য সম্পদ আল্লাহ বিভিন্ন শপথ করেছেন দামি দামি জিনিস ও তী অজুন তিনের কিন একদম সম্পদ জৈতুনের কসম জৈতুন একদম সম্পদ ওয়াহাদ আমিন নিরাপদ শহরের শপথ নিরাপদ শহর বাইতুল্লাহ একদম সম্পদ ওয়াতুরিসিনিন তুর তুর পর্বত এক অমূল্য সম্পদ কেমন অমূল্য ভিন্ন কথা ওয়াসমা ইজাতিল বুরুজ বুরুজ বিশিষ্ট আসমানের শপথ আসমান বড় দামি সম্পদ واليوم الموعود وشاهد ومشهود قیام تر دنير شفاة قیام تر دن بروقت دام شمپات جمعار دنير شفاة عرفار دنير شفاة اگلو شبدام شمپات والشمس يدحاها والقمر اذا ইমা তাহা ও নফ মা সাহা আসমানের কসম রাতের কসম দিনের কসম এগুলো বড় দামি দামি সম্পদ আল্লাহ এই দামি সম্পদের মধ্যে একটা সময়ের সাথে শপথ করেছে বান্দার সময়টারে যদি দুনিয়ার লাইনেও কাজে লাগাও জিরো থেকে হিরো হয়ে যাবে যদি সময়টাকে হেলায় খেলায় যদি অবমূল্যায়ন করো তোমার বান্দা জীবনটা তোমার হিরো থেকে জিরো হয়ে যাবে অতএব সময়টারে কাজে লাগাও যারা লাগিয়েছেন তারা বড় দামি হয়েছে সময়ের আবার তিনটা ভাগ অতীত যেটা চলে গেল বর্তমান যেটা বর্তমান রানিং চলছে ভবিষ্যতে যে সময়টা আসবে যে সময়টা চলে গেল এ সময়টা আমার কাছে আর ফিরে আসবে না বড় দামি সময় বড় দামি সময় চলে গেল আমার। আর কাঁচা মরিচ দিয়ে খেয়ে আজ করমা পোলাও বিরিয়ানি দিয়া খেয়ে সেই শক্তি আর নাই অতীতের কত মজার দিন চলে গেল আর জীবনে ফেরত আসবে না ওই সময়টারে কাজে লাগাইছ নীরে বুড়া যদি কাজে লাগাই থাকো ওরে বান্দা যদি একবার কষ্ট করো এর ফল খাবি আজীবন খেতের ভিতরে কষ্ট করে ধান লাগাও এই ধানটা লাগাইতে তুমি চাষাবাদ করো রাত কষ্ট করে যখন তুমি ফসল উৎপাদনের চিন্তায় দড়াইলা এমন একটা সময় আসবে রে গুলাম বিছানায় ঘুমায় থাকবি আরামে ওই কষ্টের ফসল খাবি সময়টারে কাজে লাগাও হে সময়টারে কাজে লাগায় বড় দামি হয়ে যাবে অনবিরুমতের দল এগারোটা মাস দোকানদারি করে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত কর্মচারী সারাদিন রাত ব্যবসা করে দোকানদারি করে কর্মচারী আরো তিনজন এগারো মাস ব্যবসা করে বান্দা যতটা লাভানক হলো লাভবান হলো এগারো মাসের থেকে বান্দা এক মাস রমাজানেও এক মাসের বরকত বেশি দুনিয়ার লাইনে সময়টারে কাজে লাগাও লাভবান হয়ে যাবে আপনার এলাকা থেকে একই এলাকার চার যুবক একই চলে গেল। আট ঘন্টা করে ডিউটির চাকুরি করে বান্দা ডিউটি ডিউ টাইম কাজ করে বান্দা চার বছর চলে গেল দুই যুবকের হিসাব গেল ভিন্ন হয়ে কি ব্যাপার চার বছর তোমরা আমি ঢাকার শহরে ফ্লাট বাড়ি করেছি বিভিন্ন জায়গায় আমি হাই রোডের কিনারায় ভালো ভালো জায়গা কিনেছি আর দুইজন যুবক বলে আমি ঋণ আদায় করতে পারি নাই আমার বাড়ির অবস্থা আগের মতো আমার ঘরে ইদুর উপরে আর মরে আসলি চার বছর চলে গেল ওরা দুজন এত লাভবান হলো তুই কেন হতে পারো নাই না ভাই একই সময় দু যুবক আর সুইজন যুবক লাভবান হয়ে গেল তোমরা কেন লাভবান হতে পারো নাই বলে আমরা জানি না ডিউটি তো করেছি যারা লাভবান হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেমন করে লাভবান এ যুবক বল কেমন করে লাভবান হয়েছ বল ওই যুবক বলে রে ভাই আট ঘন্টা ডিউটি আমার মূল চাবি মূল কাজ আমি আট ঘন্টা ডিউটি মূল ডিউটি করে ঘুমাই নাই আমি বেশি বেশি ওভার ডিউটি করেছি ওভার এই ওভার ডিউটি করে সময়টারে যখন কাজে লাগাইলাম চার বছর পরে দেখা গেল আমি জিরো থেকে হিরো হয়ে গেছি আর ওই দুই আল্লাহর আট ঘন্টা ডিউটি করে শুধুই না কে তোল দিয়ে ঘুমিয়েছে সময়টাকে আর কাজে লাগায় না দেখা গেল বান্দা আগের মতই রয়ে গেল। আল্লাহ পাক বলেন সময় একদম এক সম্পাদ দোকানওয়ালা ভাই তুমি যদি সময়টারে কাজে লাগাও ব্যবসাটাও তোমার ওজন দেওয়া হবে জামাতে আদায় করে ঘুমিয়ে যাও আবার যদি ফজরের নামাজ উঠে বা জামাত আদায় করো মায়ার নবীকে আমার আল্লাহ জানাই দেন নবী উম্মতের বলে দেন বান্দা এসা ঘুমায় গেল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলো সারা রাজ্যে ঘুমাইলো এই ঘুমটাও আমি পাঁচ নামাজ বান্দা আদায় করে না কষ্ট কত বলে পাঁচ নামাজে যদি তুমি এক ঘন্টা সময় দাও এই এক ঘন্টা সময় কাজে লাগাইলা নিয়ত ভালো আছে বিনিময় শুধু পাঁচ ওক্ত নামাজের স্বভাব দিব না আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়টারে মূল্যায়ন করার কারণে সম্মান করার কারণে আমি ওই বান্দাকে চা শক্ত নামাজের সবাব দিব মকুন্সতি নমানা ফিল মুসলি নজীনা মো মিনারা ই নমজ এমদা দিনু আয় আখা আয় কদ আফলাহার কুন র কন্দর মানিয়াজ আদিল সাদিক পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে কত পাওয়া যায় ইনশাআল্লাহ কাজে লাগাও হে মুমিন যারা সময়টারে কাজে লাগাবে সময়টারে মূল্যায়ন করার কারণে কেমতের ময়দানে দেখা যাবে সন্তান জান্নাতের পিয়ালায় শরবত পান করবে আর বাবার হাতের মধ্যে হেন কাপ লেগে যাবে ঘরে আছে আর ঘুমায় নামাজ পড়ে না একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠে তে বাবা গরু বেছেলের পিছিয়ে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তো মায় ভুলবে না ঠিক মতো পরিলে নামাজ জান তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না মন কঠিন দিনে আল্লাহ কিন্তু ঠিকমতোরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহ নবি বিনা মাঝির সাফা আত করিবেন ঠিকমতো পরামাজমতো পরিলে নামাজ জানা তোমার ঠিকানা বাইর আমার কোন আপনি দশটা টাকা দান করলেন মাত্র আদা মিনিটের ব্যাপার একশো টাকা মিনিটের দাম কত গেল তুমি আধা মিনিট সময় কাজে লাগায় সম্মান করে একশো টাকা দান করে এর পরিণাম ফল কেয়ামতের আগের দিন পর্যন্ত জারি থাকবে আর যারা সময়টাকে অবমূল্যায়ন করবে তাদের কপাল পুড়ে যাবে রে মুমিন এজন্য আল্লাহ বলেন সময়ের শপথ সময়টারে কাজে লাগাও সময়ের শপথ করে আল্লাহ পাক বলেন ও বান্দা আমি আল্লাহ তোমাকে সময়ের শপথ করে একটা নতুন শবক দিতেছি শুনে নাও শপথের পরে যে কথাটা বলি বড় দামি একটি কথা ইননাল লাফি নিশ্চয়ই কোন সন্দেহ নাই নিশ্চয় আল ইনসান মানে সমস্ত দুনিয়ার মানুষ আলিফুল এটা রাখি আল ইনসান মানে সমস্ত মানুষ ধ্বংস প্রাপ্ত ক্ষতিগ্রস্ত জাহান নামী কার্সেন্ট সত্য তাহলে নামাজ রোজা করে কি হবে আল্লাহ নিজেই বলেন সব মানুষ জাহান্নামি নিশ্চয়ই তার নামাজ রোজা করে লাভ আছে কথা কন না কেন ভাই আমার সমস্ত দুনিয়ার মানুষ জাহান্ন কথা শেষ না আরো আছে এদিক দিয়ে মায়ার নবী বলেন সাবধান করলিদুল হে দুনিয়ার উম্মতের দল আমি নবী বললাম সব উম্মতেরা জান্নাতি কে বললেন নবীজি বললেন আল্লাহ বললেন সব মানুষ জাহান নামী নবী বলেন সব উম্মত জান্নাতি কথা শেষ দনুজনেই ব্রেক লাগাই দিছেন কিন্তু সব মানুষ জাহান্নামি ইল্লা নবী বলেন সব উম্মতের দল জাহান্ন নয় জান্নাতি কিন্তু ব্রেক বলেন করিস না সামনের কথা শুনে যা সামনের কথা শুনে নাও নবীজি বলেন সব উম্মতেরা জান্নাতি তবে আমি নবীরে যারা মানে না রসুল আল্লাহ বলে হে নবী মান আবাকে আপনাকে মানে না কে নবী কে মানে কে নেনা আমি মোল্লার বলার দরকার নাই নেন যারা আমার অনুসরণ করে আনুগত্য করে তারা জান্নাত পাবে তারা আমাকে মানে যারা আমার আনুগত্য করে না তারা আমাকে মানে না জান্নাত পাবে না আমাকে কে মানে কে জান যেই বান্দা নবির নবীর্বত করে সে নবীকেই মোহব্বত করে যে নবীকে মোহব্বত করবে তারা জান্নতি স্পষ্ট হয়ে গেল না যে নবীর সুন্নাত মানে সে নবী মানে যে নবীর সুন্নাত মানে না সে নবী মানে না যে নবী মানে না সে জান্নাত পাবে কিনা সময়ের ব্যাপার বারমসিবাত সুন্নতের আমুল নাই খবর বলে দাড়ি টুপি না থাকলে কি হবে নামাজ না পড়লে কি হবে আমাদের মতো আশেখলে জমিন আর কেউ নাই এরে আল্লাহর গুলাম চট্টগ্রামে একটি ময়দানের নাম আছে লাল দিঘি ময়দানি আপনারা বলবেন ওখানে কোনো কালারের দিঘি আসেনি নাই নাই চট্টগ্রামের জমিনে লাল রঙের যেমন কোন দিঘি নাই ঢাকার শান্তি নগরে যেমন শান্তি নাই মুন্সির হাটে যেমন মুন্সি নাই এদের চেহারার দিকে যদি তাকাই খুঁজে দেখো এদের ভেতরে এসকোনাই কোন সুন্নতের আমল নাই তু কু যাও আহামদ কু যা মায়ু তোরা মেকুনি গর্বালি ই লালি গালি দিলাম না গালি দিয়েছি কাউকে অথচ আমাদেরকে গালি দেওয়া হয় আমার আল্লাহর নবী জানায় দিলেন কে আমাকে মানে কে আমাকে মানে না আল্লাহ বলেন সব মানুষ গুলো জাহান্ন ইনসান আমেরিকার জাহান নামী ইল্লা। আল্লাহ পাক বলেন কিন্তু বলে আমি ব্রেক দিয়ে বললাম সাবধান নৈরাস হয়ে যেগুলো আমি আল্লাহ আশার বাণী দিয়া বলছি সব মানুষ গুলো যদি জাহান নামে যায় তবে চার ওয়ালা মানুষ আমানু ওয়াত এক নম্বরে ইমান দুই নাম্বারে নেক আমল তিন নাম্বারে সৎ কাজের আদেশ চার নম্বরে ফিরানো এই ফিরাইতে গেলে মুসিবত আসবে ধৈর্য ধারণের পরিচয় দিতে হবে অসব্র চার গুনওয়ালা মানুষ জান্নাতি এক নম্বরে ইমান দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সৎ কাজের দাওয়াত বান্দার সাথে ইমান আর আমলের সম্পর্ক আল্লাহর সাথে মানুষের সৎ পথে দাওয়াত দেওয়া অসৎ কাজ থেকে ফিরানো এই সম্পর্ক হলো বান্দার সাথে কারণটা কিরে মুমিন শুধু সম্পর্ক করে হাজি সাহ এরপরও জান্নাত পাওয়া যাবে না বাকি দুই গুণ যদি আমার মধ্যে না থাকে আমি হাজি সাহেব মক্কায় গিয়া হজ করে মাথায় পাগরি লাগাইলাম আমি বড় বক্তা সাহেব আমার মতো মজার বয়ান করা বক্তা কেউ নাই আমি নামাজও ভরি আমি মাথায় টুপি লাগাইলাম পায়ে করলাম আমার ইমানও তাজা আছে আমি আমল করতেছি কিন্তু আমার ছেলেরে নামাজের দাওয়াত দিলাম না আমার মেয়েটারে নামাজের দাওয়াত দিলাম না আমার ম্যাডামের কোরআন পড়াইলাম না আমার সালা সমন্দিরা অন্যায় করে বাধা দিলাম না আমার শ্বশুর নামাজ নাই বাধা দিলাম আমার শ্বশুর বাড়ি অন্যায় কাজ চলে আমি না ওরে বান্দা তুমি একা একা নামাজার তাহার পরেও জান্নাত না। ইয়াই উহাদা আমানু কু ফুসা কুমা আহ শুধু নিজে নিজেই বাঁচলে হবে না তোমার বাঁচাও নাম্বারে নাকল তিন নাম্বারে সৎ কাজের আদেশ চার নম্বরে অসৎকাজ থেকে বাধা প্রদান করা এক নম্বর কি এই ইমানের উপরে কিঞ্চিত আলোচনা করি কষ্ট হবে না তো ইমান আর বিশব্দ যার অর্থ হলো বিশ্বাস এর সিঁড়ি তিনটা প্রথম সিঁড়ি মুখে স্বীকার করা দ্বিতীয় সিঁড়ি হলো অন্তরে বিশ্বাস করা তৃতীয় সিরি হলো কাজে পরিণত করা এই বিশ্বাসের আরো একটা আরবি শব্দ কোরআনে আছে এখানে বিশ্বাস অর্থ না এখানে অর্থ হলো মৌত বন্ড এখানে অর্থ করে বিশ্বাস তার মানে আল্লাহ আছে এই বিশ্বাসটা হইলেই আর এ লাগবে না হোমানে গাঞ্জা টানবি দেখছেন ভণ্ডদেরও দলিলের অভাব নেই বিশ্বাস ইমান মানীয় বিশ্বাস ইমানের স্তর তিনটা স্তর তিনটা একরার বিল নেশান তসদিক বিল জানান আমাল বিলার কান ইয়াকিনের স্তর তিনটা ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল আগুনে মানুষকে পুড়ে ফেলে এটা বিশ্বাস করলাম শুনে শুনে এটা ইলমুল ইয়াকিন কক্সবাজার ১৩ তারিখ চোদ্দ তারিখে নভেম্বরের বয়ান করে সাগরের কিনারা দিয়া বার্মা তাকায়া নিজের চোখে দেখলাম বারমার মানুষ আগুনে জ্বলতেছে এটার নাম হল আইনুল আর আগুনের মধ্যে নিজে হাত দিয়ে দেখলাম আমার হাত পড়ে যায় এটার নাম হলো এই তিনটা দরজা হলো তরিক যারা তাদের জন্য এই বয়ান আজ আমরা সবাই মুমিন দাবি করি ইমানদার দাবি করি অথচ আজ আমার মুসলমান ভাই কষ্টে আছে আমি আরামে ঘুমাই তাকিয়ে দেখছো রে মুমিন তুমিও শীতের ভেতরে লেপগাই দিয়ে ঘুমাও মুসলমান বাড়ি নাই ও বেদিন দিল শীতের রাত আকাশে দিয়ে তাকায় কান্দে মালিক ঘুমানের বিছানাও নাই খানাও নাই আমার বাংলাদেশের সীমান্তে সে ওরা না খে না খে মারা যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে মায়ের সামনে সন্তান রে হত্যা করা হয় বেয়াদবের মতো বলে বার মুসলমান মরে হুজুরেরা চিল্লাইলে কি হবে ওরে হুজুরেরা টাকার জন্য চিনলায় না ক্ষমতার জন্য চিল্লায় না হুজুরেরা আল্লাহর মোহব্বত দুঃখ নাই যার পেটে ব্যথা সে বুঝে ব্যাথা কত কষ্ট যার ঘরে খানা নাই সে বুঝে খানা খাওয়া বড় কত কষ্টের ব্যাপার ইমান আমরা এক নম্বরের মুখে স্বীকার করেছিল এটা কালেমায় তৈবাহ কি নাম কালেমাই তৈ্যবাহ এই কালেমা এখানে যারা আছেন হুজুর অন্যরা আমি জানি এখানে বিভিন্ন দলের লোক আছেন বিভিন্ন তরিকাতপন্থীরা আছেন ইমানের সাথে জবাব দেন আপনি দাঁড়ায় সালাম দেন আমি দি। আপনি দিলেন আমি লাম্বা গোলজামা কালার সারা পরেছি কোনো ভেদাভেদ নাই এখানে যারা আছেন মুসলমান একটা জবাব দেন আপনাদের কালেমা এটাই নাকি অন্য কালেমা আওয়ামী লীগ সব জাহান নাম এই আপনারা ঘুমান ফালতু আলাপ করতেছি কান লাগায় শুনেন এই কালেমা সবার সবাই জাহান্ন যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কালেমা আলাদা না এই কালেমা সবার যদি বলেন সবার টেলিভিশন থেকে বক্তা ফতুয়া দিয়েছে এই কালেমা কুফুরি কালিমা কেউ হুজুরের দালাল তালাল আছে কি এখানে আপনার আমার চোদ্দ পুরুষের কালেমা এটা যদি বলে কালেমা কুফুরি তো গোষ্ঠী শুদ্ধা জাহান্ন যেই হুজুর ফটুয়া দিছে তার বাদ দাদাও জাহান্নমী কারণ হুজুর কেউ চিনি কোন দরবারের পীর মুসলমান কোন অবস্থানে আমরা আছি একটু চিন্তা করা দরকার বাইরা আমার বড় কি করব। आमी अपना पाए धोरे, धोरे आमार सामने कुरान हाथी कुरान ते बुके लगाओ अर्थ जाना पढ़ते ना করান শরীফটা খুলে যদি কোন সন্দেহ নাই সবাব লেখা হবে কিন্তু টেলিভিশন ওয়ালা হুজুর ফতুয়া দিল অর্থ না জেনে পড়লে কোনো কোরআন লাভ নাই কই যাইবেন আপনারা কই যাইবেন আমরা কিলাখিলি করে এক দিকে যাব আপনারা কই যাইবেন কি দুঃখ চল্লিশ বছর চল্লিশ বছরের ইতিহাসে বাংলার মানুষ এক সময় দাড়ি চিনে নাই টুপি চিনে নাই পাগনি চিনে নাই পশ্চিম চিনে নাই শাহজালাল শাহ পর হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই হাফিজি হুজুর বলেন পির জি হুজুর বলেন চরমনের সদিস হক বলেন শরসিনার নিসার উদ্দিন আলাই বলেন লক্ষ লক্ষ বান্দা আজ। আল্লাহ দের কান্নার বয়ান শুনে তাবলিগের সোয়াপে আজকে অফিস আদালতে কাজ করে দাঁড়িওয়ালা পাঁচ ভক্ত নামাজি এখন বলা হচ্ছে তাবলিকওয়ালারা কাফের दरबारे घूर भार गी ना दी बक्तार बया उठे ना के नीचे ना नाम बयान जमेना शुद्ध गाली और गाली तबली गलुदे पीर मुदिर बुद्धे जिकिर बुद्धे और नबीरुम रमजान मध्य छोटे ऐल আমরাও জানি না ওরে চালাক বাঙালি জবাব দে আমরা স্বভাব পাব নি কেন অর্থ না জানলে পরে লাভ নাই যে বাইরা আমার বর মসিবা তাবলিগে যাওয়ার কারণে কি কেউ গাঞ্জা টানে খাটিয়াল্লাহওয়ালার বয়ান শুনে আজকে কি কেউ বেপরদায় চলে না না বরং তাবলিগে যাওয়ার কারণে আল্লাহওয়ালার বয়ান শোনার কারণে আগে দাঁড়িয়ে এখন রাখলো। আগে নামাজ পড়তন এখন নামাজ পড়ে, আগে পর্দা করতন এখন পর্দা করে আগে হালাল হারাম ভেদাভেদ করতন এখন ভেদাভেদ করে আপনারা সরল মনে জবাব দেন লোকটা খারাপ হলো না ভালো এই ভালো পদ্ধতিটাকে যারা বলবে খারাপ আমার মন বলে তাদের অন্তর খারাপ মায়েরা আমার ইমান বড় ম মজবুত করোহে মুমিন। আমি নুকামা আমানান না। সাহাবায়েকেরামের মতো ইমানদার হ। মুখে কালে মাটার শিিকর করলেই হবে না। কালেমার অর্থ অন্তরে অনুধাবন কর্মসূল দু অংশের দুটো দাবি ইল্লাল্লাহ ইনী আল্লাহ তা ব্যতীত কোন ইহ নাই কোনো মাহবুদ নাই কেউ নাই আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই আমিও নাই আজরাইল নাই জিবরাইল নাই কেউ নাই কে আছেন হুবল হজ্জ কতক্ষণ আছেন আল্লাহ আছেন সারাক্ষণ আল্লাহ আছে ওতএ লয় নাই ক্ষয় নাই এবার আর তারই চলবে তিনি রব হবে তিনি বড় তিনি শ্রেষ্ঠ ইলাহা ইহার দাবি হলো ইবাদাত করো সারাক্ষণ কার আল্লাহর ইবাদত করো বা আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ বলে নাকি মিসহ নামাজ কায়ম করো বলে তিরিশ হাজার কোরআন লেতরাও ওখানে তো বলে নাই রুকু কয়েটা সেজ কয়েটা ওখানে তো জবাব নাই কয়েক তো নামাজ পড়ো বা ওখানে তো তা উল্লেখ নাই ওরেনবিরুমতের এই কালেমা দিয়া আল্লাহ সব সমাধান দিয়া আর বললেন অগলাম ইলাহা ইল্লাহার মধ্যে যত সমস্যা প্রশ্ন হবে সব প্রশ্নের জবাব হল মুহাম্মদুর রসুল্লাহ সব প্রশ্ন যদি গবেষণা করো তবে কালা চশমা দিয়া তাকাইলে খুঁজে পাবিনা সাব্দ মদিনার চা লাগাবি বেগানার চোখ দিয়া তাকাইলে অহংকার বেড়ে যাবে আল্লাহর ও দল আল্লাহ বলেন এবার দাত কার তরিকায় পায়রের তরিকায় আল্লাহর নবী সব বাতায় দিলেন বাথরুমে কেমনে যাইবা কেমনে বের হইবা খাদ্য মন্ত্রণালয় আসেনি সেখান থেকে কি বন্টন হয় না বন্টন হচ্ছে কিভাবে খাবি এগুলোর কোন সিস্টেম না আর আমার আল্লাহ আমার মায়ার নবীকে এমন তরিকে বাতায় দিছেন খানা খাইতে বসবি কেমন করে খানাটা শুরু করবি কেমন করে খানা শেষ করবি দিবি কিভাবে খানা শুরু করবা। আমার নবী বান্দার দুনিয়াতে আসার থেকে মরণের শেষ পর্যন্ত আমার নবী সব ডিটেলস প্র্যাকটিক্যাল দেখায় দিছি কত সুন্দর আমার নবীর আদর্শ আজকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি এই যুবক টুপি বরনা সুন্নত এই সুন্নত কি তোর বাবার সুন্নত শব্দটা তো আমার নবীর পবিত্র জবানের শব্দ আমার খবরদার সেদিনও কিতাব পড়ে দেখলাম আল্লা পাকুল আলমিন কোরআন দিয়া বলতেছেন বান্দা ভালো ভালো ন্যাকামল করিয়াও জান্নাত পাবিন এগুলো বরবাদ হয়ে যাবে তিনটা অপরাধ যদি করো বান্দার আমলের সওয়াব কাটা যায় কাটা যায় এর মধ্যে একটা অপরাধ হলো নবীজি কে যদি একটু ছোটে মনে করো নবীর অবহেলা করে নবীর সাথে যদি একটু বেবিমূলক আচরণ করে ও পাঁচ শতবার যদি হস করে সব স্বভাব গুলো কাটা যাবে বড় কঠিন ব্যাপার আপনি বহু আইন করতে পারেন ইসলামের আইন থাকবে না আদর্শের নবির বাস্তবায়ন করে দেখাও ইমান বড় মজবুত বড় মজবুত অনবিরুম্মতের দল ইন্নসানুস ইদীনা আমার ইমান এমন মজবুত করে নে গোলামি চলবে আল্লাহ কার তরিকায় কারো তরিকা মানা যাবে আল্লাহর নবী বলেন আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ মানা হারাম বেজার করা যাবে না দুনিয়ার সবাই বেজার হয় হোক আল্লাহর বিরোধিতা করা সম্ভব হবে না বাইরা আমার मुसलमान मस्जिद मद्रास नुम मस्जिद जैगा मद्रासा मस्जिद छाड़ा हतो ना এখন বাড়ি বাড়ি ওয়াজ মাহফিল হয় লোকের অভাব নাই কি হইল এই ওয়াজির্বাদ তুমি বলো আজকে যদি আমাদের ইমাম তাজা হইতো আর আমরা কথা না বলতাম তাহলে এই জমিন আমাদের হাতেই তো আমাদের সরকার বাহাদুর মুসলমান আমরা যদি এক আওয়াজে একত্রিত হয়ে যদি আওয়াজ দিতাম বাংলার জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর যাইত ভাই আমার স্লোগানো বিশ্বাস হয় না সব বেজাল। এখানে বসে বলে জিহাজ চাই সময় মতো পুলিশ দেখলে একজনও নাই জোতা থুয়া দৌড় জোতাও নেয় নেই এটাও বলে ঠিক হ্যাঁ সবই ঠিক কপাল পুরবে না কি করবে সবই ঠিক এখন ঠিক গাঞ্জার বোতল নিয়ে অবস্থা কিসের ওয়াজ করবো আর কি অ শুনবেন না আমি ঠিক আছি না আপনি ঠিক আছেন বয়ান শুনতে আসছেন বক্তার চেহারা দেখার জন্য আওয়াজ দেখার জন্য হ্যাঁ বক্তার সাইজ কেমন বিশাল পাগরি হ্যাঁ ম্যাচিং করে টুপি চশমা কালো জামা কালো জামার উপরে আবার কালা কোট হুজুরগো কোট আবার অন্য রকম আবা অন্যরকম আবাক আবাক হ্যাঁ এরপরে গালি আর গালি কাফের কাফের কাফের মানে কাফের ডাইরেক্টারি লইছে ও মৌলভী গালি দেওয়া না হারাম বোকারি পরী পরাই গালি দেওয়া হারাম কাউকে হিংসা করা না কবিরা গুনা জান না নিজের হাইলাইট করা অহংকার করা নিজের প্রকাশ করা হারাম জানা অন্যকে তুচ্ছ মনে করা হারাম জানো না তোমার মতো একজন আলেন এত লোক ই তো নাই রাস্তা ভাঙ্গা ভঙ্গা পায় হেঁটে আসছে গাড়ি ভাড়া দিয়ে আসছে কত দূর থেকে আমার মা বোনেরাও আসছেন আসছেন না আমি হাফিজুর রহমানের কিছু মোবারক গালি শোনার জন্য জি ভাই আমি আলেম বক্তা হিসেবে এতগুলো মানুষ দেখে যদি আমি খুশিতে আত্মহারা হয়ে মনে করি সব আমার ভক্ত মুরিদ क्यों निपेक्ष भाव कुरान सुनार बयान सुनबे सद व्यवहार कर এ সমস্ত লোকগুলোকে নামাজের বয়ান দিলাম না রোজার বয়ান দিলাম না কান্নার বয়ান দিলাম না কান্না তো বাংলাদেশে বক্তাকে বলে স্মার্ট বক্তা আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক যেই ময়দানের বয়ানে কান্না নাই ও ময়দানে রহমত নাই রহমত নাই আমি তো কান্নার কথা বলি কান্নার দরকার এক বক্তা তো বলিয়েই ফেলছে এত নাই কাঁদ হাসেন কি হচ্ছে কি অজের প্যান্ডেল গুলোতে কান্না কয় অথচ রসুল বলেন এক ফোঁটা মাসির মাথা পরিমাণ যদি চোখের পানি পরে যাহার নাম আরাম আল্লাহ কোরআনে বলেন অট্ট হাসি অট্ট হাসি যেটা হাদিসের নিষেধ সেই অট্ট হাসি চলে এখন অজের প্যান্ডেলে খালি তালি দেওয়াটা বাকি আর সাধারণ মানুষ মনে করে চমৎকার আপনি হেদায়াত দান করুন সবার আগে আমাকে হেদায়াত দান করুন আপনাদেরও আল্লাহ হেদায়তদান করুন আপনারা রাগ করতেছেন কাউকে গালি দিচ্ছি কাউকে বাস দিতেছি না আমগো যারা বাস দিচ্ছে ওই বাসগুলো খুলতেছে আল্লাহ আপনি হেদায়ত দান করুন আমরা তো কোনদিন গালি দেই না খুলেন ইউটিউব সার্চ করেন বহু বয়ান আছে আমার দেখেন তো বয়ানে আমি উস্কানিমূলক কথা গালাগালি করেছি কিনা যদি ভুলে দুই একটা বলেও ফেলি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি ধরিয়ে দেন তবা করে নেই মুনাফি হচ্ছেন কেন মুনাফি হওয়ার এত শখ লাগলো কেন আপনার আপনি যদি পাক্কা ইমানদার হন আমাকে ধরায় দেন আর ধরায় দেওয়ার তো আদব আছে আদব আছে না হুজুরে হেন ঘাড়ের উপরে ঠাস করে দুইটা থাপ্পর দিয়ে যদি কেউ হুজুর টিকির চলে তো ঠিক মত ধরা নাইরা আমার এক নম্বর ইমান ইমান মজবুত করে হে মুমিনের দল ওয়ালা তাহিনু ই আর আস্তে করে বলেন জিব্বা নারায় কলা মনে হাকিম হ কুরআনে হকিম তকু মুর জালি বাইর আল্লাহ রব আলেন কেন আট বছর আগে দশ বছর আগে বাংলার জমিন থেকে তাস্তিমার পতন হয়েছে ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কম মসজিদেরও সংখ্যা তুলনামূলক ছিল কম তখন তারা বিজয়ী হয়েছে আজ আমাদের দেশে মুসলমানের অভাব নাই বেদিনের হাতে ইমানে মনে করছি বারবার মুসলমানেরা মার খাচ্ছে তাতে আমাদের কি অপেক্ষায় থাকো সেদিন বেশি দূরে নয় তোমারও টুপি খুলতে আসতে কারণ তুমি আমি কেমনে আপনাদের বুঝাই শিক্ষিত সমাজ আপনাদের পায়ে হাত রেখে আমি বেয়া ক্ষমা বলছি আল্লাহর কোরআন সামনে কাসাম করে বলছি এই কুত্তা কত খারাপ আজকে মুসলমান সংখ্যাগুলো কৌশলে কমিয়ে দেওয়ার জন্য এই কুত্তা গুলো নিয়ন্ত্রণের কারণ ওদের সন্তান কম ওরা সন্তান বাড়বে কেমনি সেই ঔষধ খায় এক এহুদি খ্রিস্টান জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় না কারণ ওদের উদ্দেশ্য হলো আমাদের মুসলমানের ইমান হরণের পেছনে আজ অপকৌশলের চূড়ান্ত পর্যায়ে উত্তর এলাকা সেই পার্বত্য চট্টগ্রাম এলাকা সেই পাহাড়ি অঞ্চলগুলো। এনজিওরা দখল করে টাকা দিচ্ছে গরু দিচ্ছে আর শিখানো হচ্ছে কত অপকৌশলে আমাদের মুসলিম পরিবার সংকোচিত করার ফিকির করতেছে অথশতাদের ইতিহাস বলেন রবীন্দ্রনাথ ঠাকুর এরকম আরো যত এহুদি খ্রিস্টান বৌদ্ধ যৌন প্রত্যেকের জন্মলগ্ ইতিহাস টানেন সকলের সন্তান দশটা সাতটা আটটা তেরোটা চোদ্দটা জানি না এখনো তো ইন্টারনেটে দেখি একজন আর বউ তেরোটা বেদিনদের বেদিনদের বুঝেন না কথা এরপর সন্তান বেরাসিটা কথা নি আমার মুসলমানের পক্ষে বলতেছি এরপরে এই মুসলমানই আবার বাইরে গিয়া গালি দিচ্ছে আমাকে কেন এ দেশে আসলাম মুসলমান হ অপরাধ হয়ে গেল বড় আফসুস বাইরা আমার আমি হিংসার নজরে বলছি না বুঝাবার জন্য বলি ভাই গালি দেওয়ার নিয়ত নাই আমি বলছি কেমন মজবুত সাহাবায় কেরামের ইমান অরে কেমন ইমানদার তারা জান্নাতের টিকেট পেয়েছেন দর্জন সাহাবা আবু বকার আবু গেল কান্নার উপরে কান্নার উপরে ওমরের জীবনী কান্না কেমন কান্না সহজে বুঝানোর জন্য বলা যায় সারা দুনিয়ার কান্না যদি এক পালায় দেয় আবু বকরের কান্নার সমান হবে না জান্নাতের টিকিট কিন্তু হাতে আহ আপনার হাতে আছে না টিকিট হ্যাঁ তা কেন কর নামাজ না পড়লে কি দিল ঠিক লজ্জা করে না চেহারাটাই আজকে তাকায় দেখেন কেমন দেখা যায় একটু চিন্তা আসে না জাহান নামের ভয় কত কবরে না আগুন দেখা যায় কত কবরে সাবিচ্ছ দেখা যায় কত কবরের লাশ কাফুন সহ বছর পরে তাজা পাওয়া যাচ্ছে কুড়িগ্রামের ঘটনা চাঁদপুর হাজিগঞ্জের ঘটনা কাফুন লাশ তাজা তিরিশ বছর পর আলেম না কোন ইমাম না একটা মূর্খ বরকত আসলো কেন চব্বিশ ঘন্টা তার জিবাহর আবু বাকর কেন কাঁদ আবু বকর প্রশ্ন করার পরে নরম দিলের মানুষ আবু বাকর ডেকে বলেন উপায় কম্বর আমার কান্নার কারণ হলো নামাজের ভেতর একটা আয়াত আমার এসে গেল ওই আয়াতের দিকে তাকে শুধু কাঁদতেছি বলে কি আয়াত আবু বাকের নামাজের ভেতরে যে আয়াত পড়েছি হাস্তাল মুহমুল অর্থ হলো আল্লাহ রবুল আলমিন বলে মুমিন। তোমার কিনে নিলাম বিনিময়ে তারপরে আমি আবু বকার কান্নার ধারা প্রবাহিত করেছি বলে এটা তো সুসংবাদ কেন কাঁদ আবু বকার বলে বড় দুঃখ আর সকালবেলা আমি আবু বকুরের কাপুরের দোকানে এক মহিলা এসে দাঁড়ায় গেল গালি দিলে কোন মুসলমান যদি কষ্ট পায় ওটা এহুদির পাক্কা দালুদি কুত্তা কত খারাপ আবু বকরের বিরুদ্ধে নবীর কাছে নালিশ প্রথম আপনার থাপপর দিয়েছে গালে নবী ভাবলেন ইড ওমরের কাম কে অমর কেন আবু বকর কি আবু বাকর নরম দিলের মানুষ আবু বাকর থাপ্পর দিয়েছে আবু বাক রসুলের কাঠগড়ায় দাঁড়ানো আপনি কি এহুদিকে থাপ্পর দিয়েছেন বলে অবশ্যই দিয়েছি কেন বলে সে আল্লাহকে গালি দিচ্ছে কসম আমি একবারও কত বড় বেইমান আবু বাকর বলে আপনি যে বললেন দিয়েছে সে বলে দেয় নাই কসম খাচ্ছে এখন কি করে আপনি সাক্ষী দেন আবু বাক চিন্তায় পরে গেলেন আমার কাছে তো কোনো সাক্ষী নাই যখন আবু বকর অপারক হয়ে গেছে যখন এহুদি কদম দিয়ে সামনে এগুবে হঠাৎ করে জিব্রাইলের গোব আল্লাহ জিব্রাইল আমার নবির গিয়া জানা দে আবুবকরের কোন সাক্ষী লাগবে না Abubakr er shottotar shakhi ami Allah nije Amnat namaz kabul guarantee ache to mastani koren keno ami to namazire lodja korena bayra আমি বাকর বলে মহিলা আমার দোকানে এসে একটা কাপড় নিয়েছিলাম হে আবু বাকর তোমার দোকানের কাপড় পছন্দ হয় নাই টাকা দাও তোমার দোকানের কাপড় পছন্দ হয় নাই আমি মহিলার কাপড় রেখে টাকা দিয়ে দেই। আরে আয়াত আমার নামাজ বিবর হয়ে গেছি কেমতের গহী নই অন্ধকার কঠিন দিন আপন আপন কেউ থাকবে না চিৎকারে হাসরের মার মাঠর করে কাঁপতে থাকবে যেদিন নবীরা নাপসি নাপসি বলে চিল্লাইবে ওই দিন যদি আল্লাহ আমি আবু বকরের দাঁড়ায় আবু বকর তোমার থেকে আমি জানমাল কিনছিলাম জান্নাত দিছিলাম আমি যদি বলি রে মালি কেন তুমি আমাকে জান্নাত দিয়ে ফেরত চাও জানাল আবার ফেরত দাও আল্লাহ যদি বলে হে আবু বাকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই তোমার জিকির আমার পছন্দ হয় নাই সেদিন আমি নামের আসামি ছাড়া আর কোনো পথ পাব না জান্নাতের টিকে হাতে পেয়েছেন তার অবস্থায় বাইরা আমার আমার কষ্ট বেশি হয়েছে বলে না না আমার কষ্ট বেশি হয়েছে বলে কেমন করে বলো হে খাব্বরের আদরের সাহাবি খাব্বা চোখের পানিগুলো সেরে বলে একটু দেখেন পিঠের জামা উঠা বলে সেরে ও খাবো সত্য বলো তোমার কুষ্টরোগ হয়েছে কতদিন বলো খাব্বাব চোখের পানি সেরে কান্না করে আর বলেন ওখলিবুল মুসলিম জীবনে আমার কোনদিন রোগ হয় না তোমার পিঠে কেন গস্ত নাই হাড্ডি গুলোর দাগ লেগে গেল পোড়া পোড়া দাগের আচর দেখা যায় এগুলো কেন হে খাব্ব খাব্বাব চোখের বাণী সেরে বলেন হে খলিফাতুল মুসলিম আমি আমার নবীর হাতে কালেমা পরাল অপরাধের কারণে ওই বেঈমান আমি খাবাবের হাতে পায় রশি লাগায়া জ্বলন্ত আগুনের কয়লা সাজায়া আমি আগুনের উপর আমি দিয়ে তাকাই নিজের কানে সে আগুনের আওয়াজে গোস্ত পুরে যায় আওয়াজ শুনতে পাই আমি আসমানের দিয়ে তাকায় বলছি মালিক তোমাকে আমি আল্লাহ বলে মানার কারণে আজ দুর্দশা কেন বলে আল্লাহকে মানিয়ার কোনো অন্যায় নাই আল্লাহকে মানার কারণে আজ এতো আন্দোলন এত বিপদ এত বিপদ ওই বলে হে খাবার আমি আসমানের দিয়ে তাকায় বলছি আল্লাহ আমাকে আরো কষ্ট দেওয়ার যদি প্রয়োজন হয় আরো দেওয়া আমি সহ্য করে নিব তারপরেও জাহান নামের আগুনে জ্বলতে পারব না খাব্ব ইমানের পরিচয় দিয়ে বলেন হে আমার দেখেন আমার জিব্বাটার দিয়ে তাকায় দেখেন খাব কান্না করে বলে না জীবনে আমার কোনো দিন টিও মার হয়ে তাহলে তোমার গোষ্ঠের টুকরা জিব্বায় বাড়তি কেন খাব্বাব চোখের পানি ছেড়ে বলে কালেমা কারণে আমি খাবা বেড়ে বাইরে পাহাড়ের কাছে নিয়ে গাছের সাথে বেঁধে আমার জিব্বাটা বের করে পাহাড়িয়া কাটা দিয়া আঘাত করেছে আর বলেছে খাব্বাব কালেমা মা সিঁড়ে দিবে কিনাব এরে নবীর উম্মতের দল কোরনের কারণে সম্মান কমে নাই দাড়ির কারণে সম্মান কমে নেই যদি ওর আল্লাহর বান্দা বেতন পাই মসজিদ মাদ্রাসায় পাঁচ হাজার হাজার মাস বাকি এরপর আমাদের কোন টেনশন আন্দোলন হাট হাজারি মাদ্রাসা দেহমন মাদ্রাসা হাজার লাখ কৌমি মাদ্রাসা ৪০ বছরের ইতিহাস যেখানে লেখাপড়ার দ্বারা সরকারি সার্টিফিকেট নাই চাকুরি নাই অনেকে আবার তিরস্কার করে বলে কৌমিতে পরে কিলাব ওখানে পরে কোনো চাকরি পাওয়া যায় না ওরে আল্লাহর গোলাম তোমার পায়ে ধরে বলছি তুমি তিরস্কার কেন করো আমরা তো ৪০ বছরে কোনোদিন এমপি চেয়ারম্যান কোনো কমিশনার কে ডিস্টার্ব করি না চাকরি দাও কারণ আমরা চাকুরির আশায় আমরা লেখা পড়া করেছি আল্লাহর গোলামির জন্য এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই দুনিয়া আমাদের পেছনে দৌড়াই ভাইরা আমার কই আমরা তো না মরি নাই ছেলে মেয়ের জন্য কোথাও ভিক্ষা করেছে নাকি না না অথচ তুমি সার্টিফিকেট দাঁড়িয়ে সরকারি বেসরকারি চাকরি করো বিশ টাকা ডান হাতে বেতন নাও তাও হালাল করে হাল করে না। কারণ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরকারি ডিউটি আপনি জয়েন করলেন ঘন্টা বন্ধ দিলেন ছুটি ছাড়া যে তিন ঘন্টা আপনি চুরি করলেন এই চুরির বেতন খাওয়া আপনার জন্য হারাম আবার বাম হাত দিয়া লক্ষ লক্ষ টাকা আপনি নিয়ে নিলেন তার শান্তি নাই আর এই বান্দা চাকরি নাই সার্টিফিকেট নাই কোন দল আজকে বর্তমান সরকার বাহাদুর চায় বর্তমানে কৌমি মাদ্রাসার সার্টিফিকেট সরকারি মান দিবে স্বীকৃতি দিবে আমরা এবং আমাদের মুরব্বী ওলামা একম বলেছেন আমাদের আমার মাদ্রাসার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব আমার ছেলেটার এই সার্টিফিকেটে সরকারি সিল মেরে আমার ছেলে যখন সরকারি টেবিলে সার্টিফিকেট রাখবে এম এর ছেলেটার মতো সম্মান আর বেশি কিছু নয় যদি কেউ বলে হবে না হাহুতীন ভাষায় বলব উঠাবো প্রয়োজনে এক হাজার বছর চলবে তারপরেও কোন দুনিয়াদারের পায়ের নিচে মাথা নত করবো না ভাইরা আমার আমরা চাকরির জন্য বট গাছ কান্না করে মা গালি দেয় বাবা গালি দেয় চাকরি নাই নিরুপায় হইয়া আমার যুব কলিজার টুকরা সন্তানি প্রিজিং করে নিরুপায় হইয়া পেটের হয়। এই জমিন থেকে আমি বলতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইপ্রিজিং নিমিশেই বন্ধ হয়ে যাবে এই যুবক এ দাবি তোমার আমগুদিয়া চিল্লাও কেন তুমি আর আমি ঘুমা চিন্তা নাই কতদিন ও নবির মা আমিও তো মায়ের একটি সন্তান আমি হাফিজুর রহমানের মা ও মা আপনিও একজন মা আমার বাবা ও বাবা আপনারাও এখানে আছেন বাবা টাকার জন্য আসেন না কত কষ্ট করে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আসছেন কোরআনের কথা শুনবেন ও মা আপনার কি মনে চায় না একজন আলেম হাফেজে কোরআনের মা হয়া কবরে যাবে অনেকে মনে করে ফকির্নি ছেলে মেয়েরা মাদ্রাসায় পরে কোরআন পরে যাও যাও আমাদের ঢাকার মাদ্রাসা গুলো তদন্ত করে দেখো রে বার্মি পুলিশ ভাইরা আমার মুল্কি যান দেশের ভেতরে জালিম ক্ষমতার চেয়ারে বসে বলে মুমিন্ডে পাইলেই ডাকো আমার পায়ে বলো না হয় আগুনে জ্বালিয়ে দাও ও মা ইমানটারে মজবুত করে নাও। পর্দা করো স্বামীর খেদমত করো কোরআনওয়ালা সন্তানের মা হালিম বাচ্চা যখন খবর দিল ওই জায়গায় ওই দেশে একজন ইমানদার নারী দুধের বাচ্চা নিয়ে ওই জালিমের সামনে মোমেনা দেখো আমার মায়ের ইমান জালিম বেঈমান বলে তাড়াতাড়ি তুমি আল্লাহকে ভুলে আমার পায়ে শেষ দাদাও আল্লাহর বান্দি দুধের বাচ্চা কোলে নিয়ে জীবন দিতে রাজি তারপর আল্লাহর বিরুদ্ধে যেতে রাজি না দেযা তোমার পায়েবোনা আল্লা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইমীতে ঘটনা লেখেন যখন ওই জালেম শেষ পর্যন্ত কোলের দুধের বাচ্চাটা টান মেরে আগুনের মধ্যে ফেলে মধ্যে খেলে ওই বাচ্চাটা আগুনের মধ্যে যাওয়ার পর বাচ্চাটা হাসতেছে আর মা সন্তানের দুঃখ ভরা অন্তরে কানতেছে বাচ্চা যেই বাচ্চা কথা বলতে পারে না আল্লাহ কথা বলার শক্তি দিলেন বাচ্চা ডেকে বলে রে মা কোন টেনশন আল্লাহ ফুলের বাগান বানায় দিয়েছে ওরে মুমিন এত ভয় কেন জীবনে মরণ একবার হবে কিসের ভয় ইব আরো দিব্যি আরামে করা যায় দিলটাও খুব নরম থাকে কি বলেন ছেলের টেনশন নাই ওটি না খায় মরে মরুক আমি খোদারে ডাকি বাইরা আমার ওই বাচ্চাটা আগুনের মধ্যে গিয়ে মাকে কে আশার বাণী শুনে বলে মা খেদনা তুমিও যদি বিসমিল্লা বলে আগুনের মধ্যে জাপ এটা ফুলের বাগান হয়ে যাবে আন্দারা মা দর বাহক তা ইরচে দর সুরত মা তুমি আগুনের মধ্যে চলে আসু কথা শুনে মা আর জালায় দিয়ার কোনো বেইমানের বাতিনি ভাতে পারে না একজন আর ইমানের দরজায় তালা দিতে গিয়া দেখা গেল এই মা শিশুর ঘটনায় হাজার হাজার বেঈমান মুসলমান হল পাওয়ার বাড়ে তাবলি গলারে যত গালি দেয় ততই বাড়ে জিকিরের বিরুদ্ধে যত কথা বলে ততই বাড়ে কৌমি মাদ্রাসা যত গালি দেয় ততই বাড়ে আর গালি দিবি আরো গালি দিবি আরো বাড়বে আমার মনটা বলে তোমাদের এই গালির কারণে এমন একটা সময় আসবে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে মাদ্রাসা অনবিরম গালি দেওয়া পজিটিভ এটা নেগেটিভ গালি দেওয়া ভালো না রে ভাই যারা দেয় তাদের কপাল ভরে যাদের দেয় তাদের কপাল খুলে ঠিক আমরা গালি দেই না দুই একটা বের হইয়া গেল নাকি বার বার মাপ চাই মাপ চাই ক্ষমা চাই আমার তারে করে নাও হে যুবক আমিও তোমার মত একটা যুবক সন্তান হয়তো অনেকে ভাবতেছে টুপি মাথায় দিয়া বুঝি তার মার সিঁড়ে গেছে আমরা বুঝি দুনিয়া টুনিয়া কিছু বুঝি না সাড়ে আড়াই ভাগ ভাঙে গেছে কেন কয় এই মুর্গি আমি সব হুজুরেরা খায় কে খাওয়াই জোরে বলেন কে খাওয়ায় বাইরা আমার আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও তোমার মতো তুমি চলো তোমার মতো তুমি নবীর আদর্শ মেনে চলো স্কুল কলেজ ভার্সিটি তাকা দেখো তোমার মতো যুবক দাঁড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারো না মনে হয় যেন কপাল পরে যাচ্ছে দুরবস্থার উপরে চলছে পাঁচ অক্ত নামাজ পড়ো ভাই নশোর মতো চলো কোর আংটারে বুকে লাগাও কোর আংটারে তেলাওয়াত করো শিখো বড় মজার জিনিস এমন মজার তেলাওয়াত দুনিয়াতে আর নাই ও মা তুমিও আগের দিন মাদ্রাসা পাওয়া যাইত না এখন মাদ্রাসার অভাব নাই রে মা দেখো মায়ের জন্য কোরআনের মাদ্রাসার অভাব নাই এখানেও মাদ্রাসা আছে ও মা বোনেরা কমপক্ষে কোরআন শরীফটা নামাজ পড় নবীর আদর্শ আলাদিওয়ালা হয়ে যাও সবার কপালে হেদায়ত আসবে না সবাই জান্নাত পাবে না এরে যুবক বলো তুমি দাড়ি টু নামাজ বাদ দিয়া কি লাভবান হয়েছো বড় লোক হয়েছ না যৌবনের বাহাদুরি করবা এমন কোন দিন নাই বাসের নিচে পানির নিচে যুবকের লাশ নাই অতএব আমি পায়ে হাত রেখে অনুরোধ করে যাই পাঁচ নামাজ দারি নবীর আদর্শের টুপি আর কোরআনটারে পরো যদি চেষ্টা করব দাঁড়িয়ে রাখব। এমন পাক্কা নিয়ত যদি হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও দাঁড়িওয়ালা পাঁচ ওক্ত নামাজি মানায় দেন করে দেন ধারণ করার তৌফিক দান করেন আপনার খাটি গোলাম আল্লাহ সাথে সম্পর্ক জোরায় বলেন আমিন আল্লাহামদুল্লাহ আলা। سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا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 اللهم মিনাল <جعلني> من জালী <المستجابين> للدعوات اللهم বিনি দাওয়হম জালনি মিনাল মুস্তাবিন লিদ্ معرفتك اللهم আল্লাহ قلوبنا عن غيرك আল্লাহ গোবিরাত দুই দিন ব্যাপী মাহফিলতের নজর মালি কত হাত তুলেছেন আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজি সাহ মুরব্বীরা হাত তুলেছেন কলিজার টুকুরা কত যুবক পর্দার মা বোনেরা কত ছাত্র আয় আল্লাহ আমার মত গুনাগারে জমিনে আর দ্বিতীয় কেউ ডাই আল্লাহ আয় আল্লাহ আবার গুণার খবর যদি এলাকার কেউ জানতো এই চেয়ার থেকে বাবা ভাই বোন দিত আল্লাহ অন্যায় যদি অন্য কেউ আমার সামনে করতো আমি তারাও তারা দিতাম আল্লাহ যত বড় বড় অন্যায় করেছি আপনি কখনো তারায় দেন নাই আপনি রাগ করে পানি বন্ধ করেন না স্বীকার করি আপনার দরওয়াজা আসছি আপনার মতো দায়ামায় কেউ না আমরা আপনার আদরের নবির জীবনের সকলের সব গুণাগুলো আয় আল্লাহ দুদিনে মাহফিল কবুল করেন্ল আয় আল্লাহ যারা আয়োজন করেছেন টাকা পয়সা পরামর্শ দিয়েছেন কবুল করে নেন মুসিবতে ধৈর্য দান করে আয় আল্লাহ মাইক লাইট পেন্ডেল দিয়েছে তাদেরও কবুল করে নেন মসজিদের পেছনে যারা টাকা পয়সা দিয়েছে কবুল করে নেন আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন পৌঁছায় মালিক ঘরে ঘরে কোরআন সুনার বাতি জ্বালায়া দেন মা বন্দে আবেদা পর্দা নিশি দেন নূর দিয়া সিনেটারে ভরপুর করে দেন এলিম হেলিমিকমত আমল ইজতের উচ্চ মাকান দান করে নল সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় এর পেছনে যারা খেদম করে কবুল করেন কবুল করে নেন আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কা বা নবীর দান করে ঘুমের ঘরেও যদি হয় আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে আয় আল্লা নজির শূন্যতেন আমুলওয়ালা বানায় দেন্ল হিরিয়া মুক্ত কিবির হাসাদ মুক্ত এখলাস ওালা জিন্দগি দান করেন্ল আয় আল্লাহ তালী রসিল জীবনের সমস্ত গুণা মাফ করে চলে যাবে দেখবে মা এখনো ঘুমায় নাই সন্তানের অপেক্ষায় বসে আছে আয় আল্লাহ একদল আপনার ময়দানে হাত তুলেছেন জানি না কে কে বাবা হারায়েতি। কে যেন ভাই হারা বোন হারা স্বামী হারা বি মেহরবানি করে সকল মা বাবা কবরে যারা আছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেয় সন্তানের দিয়ে দোয়ার অপেক্ষায় ওরে সন্তান আজকে তুমি আটকায় ঘুমাও মা বাবার কবর একটা যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন আয় আল্লাহ সবাইকে নাজাতের পথ খুলে দেন্ল প্রতি ঘৃণা জমায়ে দেন কামলের আগ্রহ বানায় সকলের মনের আশাগুলো পূরণ আল্লাহ। করে নেন্লা বাংলার জমিন চাঁদা বা সন্ত্রাসী মুক্ত জমিন বানায়া দেন ইসলাম দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ জনপ্রতিনিধি যারা আছেন প্রশাসনিকভাবে যারা কাজ করে হিসাবে কবুল দিনের মোহিন আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন সকলের পেরেশানির থেকে হেফাজত করেন অল্ল সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করেন অল্লা দীর্ঘ দীর্ঘ করেন আল্লাহ আয় আল্লাহ চলার পথে কুদুরতি হাতে আপনি হেফাজত করেন কোরআনের বরকতে আপনি দয়া করে হেফাজত করেন অল্লাহ আয় আল্লাহ গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি না চক্ষ দান করেন্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন অল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করেন অল্লাহ ওই বারমার মুসলমান আমার ভাই আমার বোন আমার মা আজকে কত কষ্টের ভিতরে জীবন যাপন করে অকাতরে কতজন জীবন দিল হত্যা করে টুকরা করা হলো আর আপনার কত গুনামরা গুণ তাকিয়ে কান্না করতেছে ঘুমানের কোন বিষা না এক ঢোক পানীয় পান করার মতো পানি না ও দয়ার মালিক গুনার কারণে দয়ার নজরে সহ্য করতে পারিনা রে মালিক মায়ের সামনে সন্তান রে হত্যা করা হয় ধর্ষণ করা হয় আল্লাহ সহ্য করতে পারিনা রে আল্লাহ। कन्ना आसमानी सहाज्य दान कर हेदायत दान नमरू धामान मत ध्वस कर दें अल्लाह আয় আল্লাহ নমরুদ হামানের মতো ধ্বংস করে দেন পাঁচ অক্ট নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ সকলের মনে যাতির সিলায় কবুল করে নেন ন্যাক আশাগুলো পূরণ করে দেন্লা সমস্ত है थे अपनी बेचे थार तौफिक दान करें আয়ল্লাহ কুদুরতি হাতে আপনি গুণার থেকে হেফাজত করেন অল আয়ুদর হেফাজত করেন আওয়াজের ভিতরে আয় গুনার কারণে বেজার হইয়েন না নবীজির উম্মত হিসেবে সকলের দোয়া কবুল করেনল্ল আয় ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল খাজানা থেকে ভরপুর কামিয়া বিদান করেন্লাহি আল্লাহিউজিম আল খে খলকি মোহাম্মি ও সাবিহম আমিন আমিন আিন মেরমতি কে আর